আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে আকেবাত মুতাকিন ওয়সালাত ওয়াসালাম আলাহ রসুল হিল করিন আম সম্মানিত দর্শক মণ্ডলী পিস বাংলায় আপনাকে সাদর আমন্ত্রণ আপনার জন্য মুবারকবাদ তৃতীয় শুভেচ্ছা আমরা যে বিষয়ে আলোচনা করছি তাহলে চরম প্রয়োজন দেখা দিতে গেলে নিকাহ নামের পবিত্র বন্ধনকে ছিন্ন করা যায় एबंग ए अधिकार शुद्ध नर नए नारी आई जन के अल्लाह रबुल आलमीन दुई रकम पद दिए जदि प्रयोजन देखा देा ग्रहण करतेषय एक बला, कर बला है तलाक अर्थात जेटा नर व्यवहार करी जी व्यवहार करोला पुरुष बेपारे अपनर सामने इतिपूर्वे व्यक्त करा आज नारी जदि यवाहर बंधन के भंग करते चीता से সংক্ষিপ্ত আলোকপাত আপনাদের সামনে আজকে আমি করব তবে নারীকে এবং নরকে স্বামী আর স্ত্রীকে এই কথাটা অবশ্যই স্মরণ রাখতে হবে সব সময় এটা একেবারে যখন দেখবেন উপায় নেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই একদম শেষ পর্যায়ে যখন চলে যাবেন তখনই এই অবস্থাকে অবলম্বন করবেন তাছাড়া হাসতে খেলতে ইচ্ছা জাগলে মনের হরসে উল্লাসে যখন তখন এই পন্থাকে অবলম্বন করা যাবে না সুতরাং একজন ইমানদার মোমিন এবং ইমানদার মোমেনা হিসাবে নারী হিসাবে দুজনেরই দায়িত্ব হচ্ছে যে আমরা এটাকে নিয়ে যেন ছেলে খেলামি না করি তাহলে রাস্তা খোলা আছে এটা একশোবার এই মশলা না জানার কারণে আমাদের জানা নেই বলে এতটাই আজাবগ্রস্ত আছে এমন কিছু নারী যা আমি খবর রেখেছি এবং আমি জানি প্রয়োজন হলে তার তথ্য আমি সরবরাহ করতে পারব যে তালাকের পরে খোলার স্থান বা খোলা যে নারীর অধিকার এটা নারী জানে না অতএব আমি দেখেছি এমন কিছু নারী এমন কোনো নারী সে তার স্বামীর কাছে অননয় বিনয় করে বলছে তুমি আমাকে তালাক দিয়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ভাত খাব না আমি তোমার সংসারে থাকবো না স্বামী তাকে তালাক বিচ্ছে না অথচ তাকে তার মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে না তালাক না দিয়ে অন্যত্র সে বিয়ে করে সুখের সংসার করে খাচ্ছে আর এই মেয়ে ছেলেটাকে তালাক না দিয়ে তাকে ঘিরে রেখেছে বন্ধ করে রেখেছে সে যেন আর সংসারে যেতে না পারে কত বড় আর কত বড়ো জুলুম আপনি বিশ্বাস করুন আমি এমনও লোকের মুখ থেকে শুনেছি আমি ওকে তালাক দেব না আমি ওর দাঁত খসিয়ে নেব আমি ওর চুল পাকাবো আমি তাকে এইভাবে বসিয়ে বসিয়ে বুড়ি করে ছাড়বো আমি ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করিনি আরে ভালো কথা তালাক দেওয়ার জন্য বিয়ে করনি তাহলে তাকে মায়ের বাড়িতে রাখার জন্য বিয়ে করেছিলে তুমি তোমার সংসারে নিয়ে যাও তোমার সংসারে নিয়ে গিয়ে তুমি তাকে স্ত্রী বলে সম্মান দাও আর যদি বলে যে না আমার স্ত্রী চলবে না তাহলে তুমি তাকে তালাক দাও তালাকও দেবে না এমন জুলুম এক নারী বহন করে নিয়ে বেড়িয়েছে কবরে চলে গেছে অথচ এখানে জানতে হবে স্বামী যদি তালাক না দেয় তাহলে স্ত্রী তার নিজের শক্তিকে প্রয়োগ করবে সেই ক্ষেত্রে এতটুকুই তফাত পুরুষ যদি সামনে বলে দেয় স্ত্রীকে যা আমি তোমাকে তালাক দিলাম তাহলে তার উপরে তালাক লেগে যাবে কিন্তু স্ত্রী যদি এটাকে ব্যবহার করতে যায়। তাহলে সরাসরি স্বামীকে বলে দিতে গেলেই হবে না बर आर्जी नामा लिखे दरखास्त लिखे बा मौखिक कहेबर आवेदन स्वामी पे अपनी खोला दिन कहेबार नहीं भावते बसबें कि भावे ओ स्त्री स्वामी के डाका तुम्हारा तुम्हारी मुक्ति पे चाहसे অর্থাৎ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এখানে সুখের হচ্ছে না বলে তোমার কাছ থেকে সে আলাদা হতে চাইছে তো তুমি তোমার স্ত্রীকে মুক্ত করে দাও প্রেয়ার যেহেতু দিয়েছে স্ত্রী ভঙ্গ করবে নেহাকে কে তো স্ত্রী তার জন্য আল্লাহ রব্বুল আলমিন আইনটাকে খানিকটা আলাদা করে দিলেন কি আইন আলাদা করলেন এত সুন্দর পবিত্র সম্পর্কটাকে তুমি যখন ভাঙার জন্য উদ্যত হয়েছো। তখন এর দায় তোমাকে নিতে হবে তাই আল্লাহ রাবুল আলমিন কি বিধান দিচ্ছেন যদি নারী এই কাজ করতে যাই তাহলে তার জন্য যেটা ধার্য মোহর হয়েছিল বা যেটা তাকে তার স্বামী মোহরানা দিয়েছিল সেই মোহরানা তার কাছে আর থাকবে না মোহরানা তাকে তার স্বামীকে ফেরত করে দিতে হবে এই বিনিময় যেটা মধ্যখানে হয়েছিল নিকার সেটা তাকে ফেরত দিয়ে দিতে হবে দেওয়ার পরে তাকে মুক্তি চাইতে হবে এটা তাকে দায় নিতে হচ্ছে খ্যাসারত বহন করতে হচ্ছে ভঙ্গ করার যেমন ইতিপূর্বে আপনি জানেন আমি বলেছি যে তালাক দিতে গেলে সে কোনো মোহর ফিরিয়ে পাবে না তাকে খ্যাসারতে ডেই বহন করতে হবে আর এ যদি খোলা চাই নিকাহটাকে ভঙ্গ করতে চাই তাহলে এ একে খ্যাসারত বহন করতে হবে এই যে মোহরানা তাকে ফিরিয়ে দিতে হবে বেশি লম্বা চওড়া করছি না সংক্ষেপে কথা বলি যদি কেতাবুতালাক হাদিসের ভেতরে একটা বিশাল বড় পরিচ্ছেদ একে নিয়ে আলোচনা করা যায় তাহলে অনেকটি সময়ের দরকার এবং এর জন্য আলাদা আলাদা আমাদেরকে শৃঙ্খলা বের করে আনতে হবে তা সম্ভব নয় তাই আপনাকে কেবলমাত্র তথ্য কয়টা কেবল জরুরি তথ্য কয়টা আপনাদের সামনে আমি তুলে দিলাম আমাদের সামনে নজির আছে মহরানা স্বরূপ বেশ কিছু মেয়ে ছেলে আল্লাহর নবীর জীবনে নিকাহকে ভঙ্গ করিয়ে নিয়েছেন আমি বলেছেন তুমি তোমার স্বামীর মোহরানা তাকে ফিরিয়ে দাও সে তোমাকে খোলা করে দেবে হ্যাঁ আমি ফিরিয়ে দিতে রাজি আছি তাকে ফিরিয়ে দিল সে খোলা করে নিল অন্যত্র তার বিয়ে হলো ঘর সংসার করে খাচ্ছে কোনো ব্যাপার নেই তাহলে ইনসাফ এইখানে আদল আল্লাহ রাবুল আলমিন কায়েম করেছেন নারীর জন্য নরের জন্য এই ইনসাফকে চিনতে না পারার কারণে এখন আমাদের সমাজের ভেতরে কলহ আমাদের সমাজের ভেতরে কাজিয়া আমাদের মধ্যে ফাসাদ অধিকার নারী যেন ঠিক করে বুঝে নেই অধিকার নর যেন ঠিক করে বুঝে নেই তাহলেই हमें सुखर जीवन काटाते पर बिरा दल प्रसंगे हम आपके आरू कई अन्ान्यम सम्यवस्था आदमी देशेखने जे मे ऐले नामे मीरास नहीं बापर सम्पत्ति भाग बोले किचू नहीं भाग पावे ना आश्चर्य बापर ओरू से जन्म नहीं पेटे जन्मग्रहण कर আমার মায়ের স্তনকে চুষে ও মানুষ হয় আমিও আমার মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি এখানে দুনিয়ায় এসে মায়ের স্তনকে চুষে আমি বড় হয়েছি ওই একই বাপ ইয়াকি মা অথচ ভাই বাবা মায়ের সম্পত্তিতে মিরাজ পাবে আর বোন হয়েছি বলে আমি বাবা মায়ের সম্পত্তিতে মিরাজ পাবো না এটা কি ধরনের কথা আমার মাথায় আসে না আপনিও বলবেন এবং বহু দুনিয়ার মানুষ এই কথাটা বলবে মিরাজ নেই আসলে কি নেই যদি এ কথাটা ইসলাম বলে তাহলে নারীর সাথে ইনসাফটা কোথায় ইসলাম বলছে না দিন এই দিনের ভেতরে জুলুম নেই অন্যায় করেনি এবং এই দিন ইসলামটা এমন মানবিকতা পূর্ণ দিন যে এর ভেতরে তুমি কোনো এক জায়গায় দেখতে পাবে না বৈষম্য ইখানে শুধু ইনসাফ আর ইনসাফ দেখতে পাবে মিরাস পাবে না মিরাস পাবে না কি পাবে আপনাকে নিশ্চয়ই বলবো ইনশাল্লাহ আপনি শুধু আমাদের সঙ্গে থাকবেন ছোট্ট একটা বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসছি এক্ষুনি হিউম্যান বি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 Marriage or Divorce? The husband wants to keep divorce. Solution or problem? Join family system. Heaven or Hell? Big fat yeah. have the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশের ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ জানার জন্য দেখুন अमर धारावाहिकदर्श किताबुत तौहीद देखूं किताबुत तंजीब काल रात 10:00 बजे बांग्लादेशे और रात 9:30 बजे भारते पीस टीवी बंगाले नबीजी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इर मुनी मुक्ता उमर इब्न अल खत्ताब रदिअल्लाहु अनहु बोलें আমি রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং মানুষের জন্য The Dies of Future. Today, I'll be talking about Dawatul Islam, an inundation toward Islam. Watch Faisal Kokan, Ismail Khan, Zayed Sheikh, Sufayba no Subharibala, Amreen Sheikh, Zainab Faruqi, Fatima Munshi, and Farid Nair. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. দেখুন ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী অনুষ্ঠান ফিরে আসলেন আর আমিও ফিরে আসলাম তার জন্য আপনাকে মোবারকবাদ দিচ্ছি আমরা আমাদের আলোচনা রাখছি যে মিরাজ পাবে না পাবে না তার জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা নেশার ভেতরে লম্বা চওড়া বয়ান দিয়েছেন মিরাজ পাবে কতটি কখন পাবে কতটি কখন পাবে কতটি সব ধার্য করে দেওয়া আছে মিরাজ পাওয়ার বিষয়ে যাওয়ার আগে সামান্য একটু মূল্যায়ন করে নিচ্ছি তাহলে এই যে বর্তমান সমাজের ভেতরে ভারত সরকার এখন একটা আইন করেছে বলে হিন্দু সমাজ ব্যবস্থায় নারীরা এখন অধিকার পেতে আরম্ভ করেছে কিন্তু বিগত দিনে নারীরা তাদের বাপের সম্পত্তিতে মিরাজ পেত না মিরাজ ছিল না মিরাজ না থাকার কারণেই তাদের ভেতরে একটা ব্যাধি জন্ম নিয়েছিল সেই ব্যাধিটার নাম হচ্ছে পোন প্রথা ওই ব্যাধিটাকে বলা হয় যৌতুক যৌতুক জন্মেছিল ওই কারণেই পোন প্রথা জন্মগ্রহণ করেছিল তার একটিমাত্র কারণ হচ্ছে যে নিজের মেয়েকে মিরাজ থেকে বঞ্চিত করা ছেলেমিরাজ পাবে আর মেয়ে বিরাজ পাবে না অথচ বাপ কোটিপতি লক্ষ লক্ষ টাকার তার ব্যাংক ব্যালেন্স আছে তার কারো বার চলছে বাজারে ব্যবসা চলছে বাজারে অথচ আমি একদম শূন্য হাত বাপের সংসার থেকে চলে যাব আর সম্পূর্ণ সম্পত্তির মালিক ভোগ দখল করবে আমার ভাইয়েরা এই অন্যায় এই অবিচারের জন্যই জন্ম নিয়েছিল পণ প্রথা এটা আসলে কি জানেন এটা হচ্ছে একটা চতুরী এটা হচ্ছে একটা ছল ছলটা কেমন এমনভাবে বাবার কাছ থেকে কিছু মালকে টেনে নেওয়া সরাসরি আমাকে টাকা দেওয়া বলে চাইলে হবে না তাই কৌশল অবলম্বন করে বাবার কাছ থেকে কিছু ধন কিছু সোনা কিছু চাঁদি এমনভাবে টেনে নেওয়া যাতে করে অঙ্ক কোষে যদি দেখা যায় তো ওই মেয়ে ছেলেটা মিরাশে যা পাবে হয় তার কিছু কাছাকাছি হবে আর না হয় তার চাইতে কিছু কম হবে तो जदि कमो कौशल मध्य दिए आदाय नाई तो पाथ ना तई कथाई नाई मामा तो काना मामाई भलो तुम्हें मीरास जो देवे ना तक दे जो विवाह लागे विवाह जो समय तक आज नियम आिंदू सोसाइटी ए नियम एनो आम तरह माथा के शुरू कर पाज जो कि लगे सब दी है मेर बाबा के মেয়েকে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত কিছু লাগে সব দিতে হবে তার বাবাকে এবং বিয়ের কালে যদি এই খবর কানে চলে যায় যে এই মেয়ে যে বাড়ির বউ মা হতে যাচ্ছে বউ হতে যাচ্ছে সেই বাড়ির অন্যান্য বউগুলো বিশ ভরি করে সোনা এনেছে তার বাপের বাড়ি থেকে তখন এও বাধ্য করবে তার বাপকে তুমি যদি আমাকে বাইশ ভরি সোনা না দাও তাহলে আমার সম্মান ওখানে খাটো হয়ে যাবে তখন বাপ নিজের মেয়ের স্ট্যান্ডারকে বাঁচাবার জন্য বাইশ ভরি সোনা তার গায়ে চাপিয়ে দেয় এবং যে ছেলে তাকে বিয়ে করে তারা বলে যে তোমার মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব। তার আমি ইজ্জতের দায় নেব। তার ভালো মন্দের আমি দায় নেব। এত বড়ো ঝুঁকি এত বড়ো জিম্মেদারি আমার কাঁধে আসবে তাহলে আমি এমনি এমনি নেব না আমাকে তুমি যদি দশ লক্ষ টাকা দাও তাহলে আমি তাকে বিয়ে করব। যদি তুমি দশ লক্ষ টাকা না দাও তাহলে আমি তাকে বিয়ে করব না यही या शर्त राखे तक ओई या हाथ छाड़ा करबना जमाई के अब हेल्प हारिए दीब नाई तक मेर बाबा कर हार्ड क्या गुणे देख लाख सात लाख दस लाख अब मे के सोना और दाना चांदी दिए तर गा के भरे दी परणे जदीता हिसाब कर देखा जा देखा जाए मोटामाटी তার ধার্য মিরাসের কাছাকাছি চলে গেছে এই এতটি টাকা যৌতুকের নাম দিয়ে পনের নাম দিয়ে সেখান থেকে বের করে নেওয়া হয় ইসলাম বলছে ধোকাবাজি নয় ইসলাম তো একটা নিকাহাকে পবিত্র রিস্তা বানিয়েছে এটা তো একটা সুন্দর সামাজিক রীতি এটাকে যদি ব্যবসায় রূপান্তরিত করা যায় তাহলে কি হয়ে গেল। নেকার ভেদের বরখতটা কোথায় থাকলো সে তো বরখত শেষ তার জন্য আমার নাবী বিশ্ব জানাবে মুহাম্মাদুর নোহাম্মাদুর রাসুল্লাহ বলছেন শোনো মেয়েও মিরাজ পাবে ছেলে মিরাজ পাবে কিন্তু মিরাজ পাওয়ার ব্যাপারে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ছেলে মিরাজ পাবে সে নিয়ম অনুযায়ী মেয়ে মিরাজ পাবে সুরানেশার ভেতরে দেখুন আল্লাহ রাবুল্লাহ আমি নারীদের সঙ্গে কি নেক আচরণটা করেছেন এবং তাদের উপরে কী ইনসাফ দিয়েছেন এক জায়গাতে মা সম্বন্ধে বলছেন मरे जा माले मीरास पात्र रब लोक मरे जाए स्त्री बेचे थके मरे जावा व्यक्तिर माले तरह स्त्री के मीराश दे जो एक लोक मरे जाए बाल बाच्चा थके मे थे ते और ऐले भेतरे मीरास बंटन ক্ষেত্রে শুধু আল্লাহ রাবুল আর আমিন বলছেন লিস জাকারে উনসাইন একটা মেয়ে ছেলে যা ভাগ পাবে তার ডবল ভাগ পাবে ছেলে অর্থাৎ মেয়েতে যা ভাগ ভাগ নেবে একটা ছেলেতে তা পাবে এভাবে না বুঝে আপনি বলুন যে ছেলে যদি পায় এক টাকা তো মেয়ে ছেলেটা পাবে পঞ্চাশ পয়সা দু ভাগ হলো ছেলের এক ভাগ হলো মেয়ের মেয়েকে দেওয়া হলো আধা ছেলেকে দেওয়া হলো ফুল मीरास तो दिए मीराज वंचित एवं रमनी अन् जैगे जखे अर्थात का संसारे बोह से आर मीरासलाबुल आलमीन धार्ज कर दिए आप भाते पर एक मे ऐसे सब समय लसर अंक रान कर जी ना लस रंगक रान करा मे ऐले भाव जी अपनी देखते जान ताराप्य से पाई সেটাই আল্লাহ রাবুল আলমিন তাকে ইসলামের সরিয়াতে ঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন মিরাজ তাকে দেওয়া হয়েছে এর জন্য জন্ম নিয়েছে ভারতেও জন্মেছে বাংলাদেশেও জন্মেছে বড্ড দুঃখের বিষয় এটা আবার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সোসাইটির মধ্যে এমন জায়গা থেকে যে সমস্ত জায়গাতে মুসলমানেরা অমুসলিমদের সাথে একসঙ্গে একই গ্রামে বসবাস করে সেখান থেকে তাদের দেখা দেখি তারা শিখলো আমরা গেলাম। এখন মনে হচ্ছে আমাদের এটা গা সওয়া এটা অন্যায় লাগে না আর আমাদেরকে দেখতে বাফ হিসেবে তুমি তিন থেকে চার বিঘা জমি রেখেছো বাকি জমিগুলো ছেলেদের নামে লিখে দিয়েছ তো তাহলে মেয়ে ছেলেগুলো যদি পায়ও বা তোমার মরে যাওয়ার পরে তো তাহলে ওই চার বিঘার ভেতরে আবার ছেলেরা ভাগ বসাবে আর মেয়েরা ভাগ বসাবে তখন কি হবে কতটুকুনি পাবে মেয়েগুলো এমন নাই এমন অবিচার আমাদের দেশের লোকেরা করে আপনি বলবেন আমাদের তো চোখে পড়ে না গ্রাম অঞ্চলে যান দেখতে পাবেন মেয়েদেরকে মিরাশ বাপেরা দেই না সব বড় কথা হলো এই কোনো বাপকে আল্লাহ তালা এই অধিকার দেয়নি কোনো মুসলমানকে আল্লাহ রব্বুল আল এই অধিকার দেয়নি যে তুমি মরে যাওয়ার আগে তোমার নিজের মিরাজকে ফারাইজ করে বন্টন করে দাও ফারাইজ হবে কবে মরে যাবে জবে। মরার আগে ফারাইজ নেই মরে যাওয়ার আগে মিরাজ বন্টন করার প্রশ্ন উঠেই না কাজে কোনো একজন বাপ জীবিত অবস্থায় তার স্ত্রীকে তার মেয়েকে তার ছেলেকে লিখে দিবে এমন কথাটা ইসলামে বলে না যখনই লিখতে গেল, তখনই সে মারাত্মক ভুল করলো আবার লিখতে যদি গেল তো নাইন সাফের ভিত্তিতে সে মিরাজকে বন্টন করতে গেল। আমি এমন হাজি সাহেবানকে দেখেছি হাজি সাহেবরা আমাদের দেশ থেকে যখন হজে যাই তখন তারা মনে করে যে আর হয়তো ফিরে আসবো কি না দুনিয়ার যত ঝামেলা থাকে যত লেনা দেনা থাকে সব কিছুকে মিটিয়ে নাই। বলা যায় না বিশাল বড় সফরে যাচ্ছি হায়াতে থাকবো না মরে যাব। এই বলে যত লেনা দেনা থাকে সাংসারিক সব নিষ্পত্তি করে নাই নেওয়ার পরে হজে যাই তখন হাজি সাহেব আনকে দেখবেন আমি দেখেছি বলে বলছি যে পাঁচ বিঘা সাত বিঘা যা জমি ছিল দুটা তিনটা ব্যাটার নামে সব লিখে দিল মেয়েগুলো হা করে তাকাচ্ছে এক কাঠা জমি নেই বাপকে যদি বলতে যাচ্ছে বাপ আমরা কি কিছু পাবো না তোমার জমিতে ইসলাম বলছে পাবে আর বাপ বলছে তোরা বেটি ছেলে কি পাবি ভালো বাড়িতে আল্লা দিবে বিয়ে হয়ে যাবে ওখানে তোরা খাবি দাবি থাকবি ছেলেগুলোকে তোরা গরিব করিস না এরাকে ফকির করিস না তোদের ভাইগুলো যদি সুখী থাকে তো তোরা একদিন বেড়াতে আসবি ভাইয়ের বাড়িতে বসে খাবি দাবি তোদেরকেই ভালো লাগবে বলেন তো এটা যুক্তি একদিন কখন ভাইয়ের সংসারে আসবে ভালো খাবে আর আজীবন সে নিজের সংসারে দরিদ্র হয়ে বাঁচবে এটাই নাকি বাপের ফাইসলা তাই বাপ বলছে তোরা জমিগুলো চাস না ইত বড় অন্যাই এত বড় অন্যায় কি ইসলাম করতে কোনো জায়গাতে এমন একটু ইঙ্গিত দিয়েছে যে হ্যাঁ তুমি অন্যায় করবে লা ইল্লা কোনো মানুষ যদি বান্দার হককে চিন্তাই করে নিয়ে কা শরীফে হজ করতে যাই তাহলে সেও হজ আল্লাহ রাবুল আলামিন কি করে কবুল করবেন তো ওই হাজির সাহেবই জবাব দিতে পারবে না আমরা কিছু বলতে পারবো না তার মাল যদি হারাম হয় তাহলে ও নিজে চিৎকার করে বলবে লাভ বেক লাভ বেক আল্লাহ তালা বলবেন লা বেক কেন হাজি সাহেব তুমি বাড়িতে কি করে এসেছো ঘোটালা তুমি বাড়িতে এত বড় ডাকাতির ঘটনা ঘটিয়ে আমার কাছে এসে তুমি এখানে বলছো লাভেক লাভেক লাভে যারা খেয়াল রাখে আর এমন যাদের প্রবৃত্তি আল্লাহ তাদেরকে হৃদায়ত দেয় মিরাজ কখনো কাটবেন না মেয়েদেরকে কখনো বঞ্চিত করবেন না দুনিয়ার অন্যান্য সম্প্রদায় কলঙ্ক বয়ে নিয়ে বেড়াচ্ছে তাদের কাছে এইরকম সুন্দর রীতিনীতি না থাকার কারণে আর আজ আমাকে আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর দিন ইসলাম দিয়েছেন যার এক একটি আয়াত যার এক একটি বিধান যার এক একটি নিয়ম তাকে যদি আমরা বুকে নিয়ে রাখতে পারি তাকে যদি ইমানের সঙ্গে কবুল করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের এই দুনিয়াটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিবেন আমরা সুখের জিন্দগি কাটাবো আমরা শান্তির জিন্দগি কাটাবো স্ত্রী হিসাবে সে সুখী হবে স্বামী হিসাবে সে সুখী হবে এবং ওই সংসারটা হবে মধুর সংসার ওই সংসারটা হবে জান্নাতের নমুনা এই কথাগুলোকে খেয়াল রাখবেন এবং তার প্রতি সব সময় চেষ্টা নেবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে কামনা বাসনা করবেন মালিক হে আল্লাহ আমাদের জীবনকে তুমি সুখী করো তোমার দেয়া শরিয়াত আমরা মেনে আমরা যেন সুখী হতে পারি নারীদেরকে জন্য আমরা অবহেলা না করি তাদের হক যেন আমরা লুটে না নিই আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন এই দুয়া রেখে আজকের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ পমা আলাইনাসাব আসসালাম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 देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीछे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 that Allah subhanahu wa ta'ala has created everything from water. Islam is the huk and time will prove that. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Clipses of a great vision. Look, Islami duro-drishti. Tomorrow night, 6.60 Bangladesh. 6.60 in Bangladesh. Peace TV, Bangladesh. Who is <laughs> the one who is the one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 আজ রাত এগারো টায় বাংলাদেশে ও রাত এগারো টায় ভারতে পিস বাংলা ডায়ল ডায় ডিসকশন এলিমিনেট গেট উইটনেস ড জাকির নাইক ইন আকল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস বাংলায়